ংশখণ্ড দক্ষিণেশ্বরে মহেন্দ্র রাখাল রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ মহেন্দ্রাদির প্রতি উপদেশ কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে আছেন শরৎকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি চৌঠা আশ্বিন বারোশো বেলা দুইটা আজ ভাদ্র অমাবস্যা মহালয়া শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায় মাস্টার বাবুরাম হরিশ কিশোরী লাটু কেহ মেঝেতে বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের বাড়িতে গিছিলাম ফিরে আসতে অনেক রাত হয়েছিল কাপ্তেনের কি স্বভাব কি ভক্তি ছোট কাপড়খানি পরে আরতি করে একবার তিন বাতিওলা প্রদীপে আরতি করে তারপর আবার এক বাতি ওলা প্রদীপে আবার করপুরের আরতি সে সময়ে কথা হয় না আমায় ইশারা করে আসনে বসতে বললে পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে এদিকে গান গাইতে পারে না কিন্তু সুন্দর স্তব পাঠ করে তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে বাপ ইংরাজের হাওয়ালদার যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে খানসমা শিব গোড়ে গড়ে দিচ্ছে শিব পূজা না করে জল খাবে না ছয় হাজার টাকা মাহিনা বছরে মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় সেখানে ১২ তেরো জন মার শিবায় থাকে অনেক খরচা বেদান্ত গীতা ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ সে বলে কলকাতার বাবুরা ম্লেচ্ছাচার আগে হটযোগ করেছিল তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয় কাপ্তেনের পরিবার তার আবার আলাদা ঠাকুর গোপাল এবার তত কৃপণ দেখলাম না সেও গীতা জানে ওদের কি ভক্তি আমি যেখানে খাব সেইখানেই আঁচাবো ফোড়কে কাঠিটি পর্যন্ত পাঁঠার চচ্চড়ি করে কাপ্তেন বলে পনেরো দিন থাকে কিন্তু তার পরিবার বললে নাহি নাহি সাত রোজ কিন্তু বেশ লাগলো ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয় তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে ওদের কিন্তু ভারী ভক্তি সাধুদের বড় সম্মান পশ্চিমে লোকেদের সাধু বেশি জাংবাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়েই কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল ভারী ভক্ত বিবাহ হয় নাই গীত গীতগোবিন্দ গান কণ্ঠস্থ তার গান শুনতে বাবুরা এসে বসেছিল আমি বললাম এরা শুনতে চাচ্ছে লোক ভালো যখন গীতগোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চক্ষের জল পুঁছতে লাগল বিয়ে কর কেন জিজ্ঞাসা করাতে বলে ঈশ্বরের দাসী আবার কার দাসী হব আর সব্বাই তাকে দেবী বলে খুব মানে যেমন পুঁথিতে অর্থাৎ শাস্ত্রে আছে মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে কিছু হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন তেমন লেখা পড়া জানি না মাস্টার আজ্ঞা কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরুটরু হলেন ব্রহ্মা করবার পর তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশুদার বাড়িতে আর আসেন না গাভীরাও হাম্বারবে ওই নূতন বাছুরদের পিছিয়ে পিছিয়ে গিয়ে পড়তে লাগলো শ্রীরামকৃষ্ণ তাতে কি হল মাস্টার ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ ঈশ্বর বস্তু থাকলেই মন টানে শ্রীরামকৃষ্ণ এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয় রাধিকা সুবোল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে হরিলীলা সব যোগমায়ার সাহায্যে গোপীদের ভালোবাসা পরকীয় রতি কৃষ্ণের জন্য গোপীদের প্রেমন্মাদ হয়েছিল নিজের স্বামীর জন্য অত হয় না যদি কেউ বলে ওরে তো স্বামী এসেছে তা বলে এসেছে তা আসুক ওই খাবে এখন কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তা শুনলেও সে টান হয়। না নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো একজন ভক্ত আজ্ঞা বস্ত্রহরণের মানে কি শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ গোপীদের সব গিয়েছিল কেবল লজ্জা বাকি ছিল তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায় মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষে হয় সংস্কার থাকলে হয় তা না হলে বাগবাজারে এত লোক ছিল কেবল তোমরাই এখানে এলে কেন আদারেগুলোর হয় না মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয় কেবল শিমুল অসত্য বট আর কয়েকটা গাছ চন্দন হয় না তোমাদের টাকা অভাব নাই যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয় তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে মহেন্দ্র মুখুজ্জে কেন যোগভ্রষ্ট হয় শ্রীরামকৃষ্ণ পূর্ব জন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে এরূপ হলে যোগভ্রষ্ট হয় আর পরজন্মে ওইরূপ জন্ম হয় মহেন্দ্র তারপর উপায় শ্রীরামকৃষ্ণ কামনা থাকতে ভোগ লালসা থাকতে মুক্তি নাই তাই খাওয়া পড়া রমণ ফমন সব করে নেবে সহাস্রে তুমি কি বলো স দাঁড়ায় না পরও দাঁড়ায় মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন